ভুলকা কালো পর্দা ভালো ভাবতে মরি লজ যায় চোখটা করে ঝিকি মেকি শৈতানেরো ক্যামেরায় চোখটা করে ঝিকি মেকি শৈতানেরো ক্যামেরায় ভোলকা কালো পর্দা ভালো ভাবতে মোরে লজ যায় চোখটা করে ঝিকি মেকি শৈতানেরও ক্যামেরায় চোখটা করে ঝিকি মেকি শৈতানেরও ক্যামেরায় নানালে চো গে এই ক্যামেরার নাই তোন আগুন ধর টি ছাড়াই ছবি উঠে মোনে পড়দ টিপা ছাড়ায় ছবি উঠে মনে পড়ায় চোখটা করে ঝিকি মিকিমের চোখটা করে ঝিকি মিকি ক্যামেরায়দা ভালো ভাবতে মরি লজ্জায় চোখটা করে ঝিকি মিকি শৈতানেরো ক্যামেরায় চোখটা করে ঝিকি মিকি শৈতানেরো ক্যামেরায় পর্দা করা ভালো না শোনো আমার মিনতি শরীরা মতে পর্দা হলে তো শান্তি পর্দা করা ভালো না শোনো আমার মিনতি শরীরা মতে পর্দা হলে তো চাহারে শান্তি তোমার চোখ দেখতে চেয়ে না পারে কোনো বেগান চোখটা করে ঝিকি মিকি শৈতানেরও ক্যামেরায় বোরকা কালো পর্দা ভালো ভাবতে মরি লজায় চোখটা করে ঝিকি মিকি শৈতানেরও ক্যামেরায় চুকট করে ঝিকি মিকি স্বানেো ক্যামে চুকট করে ঝিকি মিকি স্বয়েতানেরো ক্যামোয় চুকট করে ঝিকি মিকি স্বানেো ক্যামে